ইমাম আকিদা এই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটিতে আমাদের ইমাম আল্লাহ তাল ইমানের বিপরীত অবস্থা সেটাকে তুলে ধরেছেন তিনি বলেছেন ইমানের বিপরীত হচ্ছে কুফুর এবং শির্ক এবং তিনি উল্লেখ করেছেন সেখানে দুইটি শব্দ একটা হচ্ছে নিদ একটা হচ্ছে দিদ নিদ হচ্ছে শির্ক আর দ্বিত হচ্ছে তার বিপরীত দ্বারকরণ রবুইয়াতে শিরিক এবং উলুহিয়াতে শির্ক দুটি জিনিসকে তিনি উল্লেখ করেছেন তারপর তিনি আল্লাহ তালার নাম এবং গুণে শিরিক হয় সেটাও তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে তাকাদ্দ আনকুল সুইন আহিনাজ আনকুল আহ সেন সেইন আল্লাহ তালা কোন রকম সার্বিক ভাবে সব রকমের দোষ ত্রুটি এবং সব রকমের খারাপ গুণ থেকে মুক্ত এটা করে তিনি আল্লাহকে আল্লাহ তালা নাম গুণ এখানে যেন সিরিপ না করা হয় আল্লাহ রে যেন না শিরিখ না করা হয় এই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন আমরা এই বিষয়গুলি আলোচনা করছিলাম এক পর্যায়ে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাল আল্লাহ তালার সাথে শিরিক দুইভাবে হয় কখনো রহবী আল্লাহ তালকে সিরকে আকবর হয় কখনো শিরকে আসগর ছোট শিরক হয় বড় শির বড় শিরকে আলোচনা আমরা বলেছিলাম যে पातलार बड़शीक रुबीएता है, है। कस्वीकार রবি পুরোপুরি অস্বীকার করেছে বিভিন্নভাবে তার তিনটা প্রকার আমরা উল্লেখ করেছি আর কখনো কখনো রবিকে স্বীকার করে তবে সাথে সাথে অনুরূপ রবও তারা সাব্যস্ত করে থাকে এবং সেখানে আমরা কিছু উদাহরণ পেশ করেছি তারপর আমরা আলোচনা করেছিলাম গত পর্বে যে আল্লাহ তালার নাম এবং গুণ এখানে অনেকে শিরিক করে থাকে তোর মধ্যে নামের ক্ষেত্রে যারা শিরিক করে থাকে সেগুলি আমরা উল্লেখ করেছি এবং গুণাগুনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তিনটি গুণ হচ্ছে সমস্ত গুণের আধার সমস্ত গুণের মূল तीन गुण ताला ताला खौमता खौमता रहे से आल्ला सार्विक क्षमता क्षमता एकमत आल्ला हाथ रही है मानस तला सीमित क्षमता दिए सृष्टिजगत के सीमित क्षमता दिए एर बारे क्यों दबी कर लेमता नहीं टाटानी और दाी आल्ला क्षमता जी दबी करिप्त रही है आल्ला तला उल्लेख कर এরপর আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ যে মৌলিক গুণ মৌলিক গুণ আল্লাহ নেই একমাত্র এবং সে শিরিক করেছে আল্লাহ তালার সাথে এবং কেউ যদি এরকম দাবি করে সে হবে এটা আমরা আলোচনা করেছিলাম তাহগুত এবং মুশ্রেকের মধ্যে পার্থক্য সেটা আমরা আগে পূর্বে বিভিন্ন সময় আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই যে কিভাবে যে আল্লাহ একমাত্র আলমুল গাইব এখানে কারা কারা সিট করে থাকে এই বিষয়টি আমরা আলোচনা করব ইনশাল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাল তিনি হচ্ছেন আলম উল গাইব কোরআন আল্লাহ তালা বলেছেন الا من يتضامى الرسول فإنه يسلك بين يدي ابن خلفه رصدا ليعلم من قد ابلغ رساله ربي محصا كل شيء احاط بما لدي واحاط كل شيء عددا الله تعالى যে বিষয়টি এখানে উল্লেখ করেছেন তা আলেম الغাইব ফরায যহরা على غাইب احد তিনি একমাত্র গায়বের গায়বের মালিক তার গায়বের জিনিস কাউকে তিনি জানানা তবে তার গায়ব থেকে যাদেরকে তিনি জানান তারা হচ্ছে যাদেরকে জানান তিনি গায়বের কোন শাস্তি রকম হবে জান্নাত জাহানাম জান্নাত জাহানামের অবস্থা কি এই বিষয়গুলি আল্লাহ তালা জানিয়েছেন অথবা পূর্ববর্তী নবীদের অবস্থা জানিয়েছেন আমাদের নবীকে এগুলি তিনি গায়বের ভাণ্ডার থেকে কিছু অংশ জান করেছেন আমাদের নবীকে জানিয়েছেন এটা গায়ব জানা বলা হয় না এটা হচ্ছে একটি অংশ জানানো যেটা আপেক্ষিক গায়েব আমরা আগে গত গতভাবে আলোচনা করেছি আজকে আলোচনা আমরা এটা করবো যে কারা কারা এই আল্লাহ তালা একমূল গায়েবের সিডি করে থাকে যারা মনে করে থাকে যে আল্লাহ রসুল সাল্লা গায়ব জানেন তারা প্রত্যেকে এই আল্লাহ আলমুল গাইবে শির থাকেন এবং তারা আল্লাহ তার রবিতে সরাসরি শিরিক করছেন কারণ গায়ব জানার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ কোরআনে করিমে আল্লাহ তালা তার নবীকে বলতে বলেছেন আমি গায়ব জানি না স্পষ্ট করে বলে দিয়েছেন এর অর্থ হচ্ছে কেউ যদি কোন দাবি করে যে মহম্মদ রসুল্লাহ গায়ব জানতেন সে মিথ্যাবাদী এবং সে আল্লাহ সাথে সাথে শিরকিলিপ্ত রয়েছে आलियादी शुद्ध वंशधरे सब गायब जाने राउजा बार इमाम सबा प्रत्येकेिप्त रहे कठिन भाव तेज़ कित बन এবার অধ্যায় রচনা করে তাদের গ্রন্থে লেখা আছে যে তাদের ইমামরা কি হবে না হবে সবই তারা জানে অধ্যায় রচনা করা আছে এর অর্থ হচ্ছে তারা এটা বিশ্বাস করে এই বিশ্বাস অর্থ হচ্ছে তারা মুশ্রেক এবং তাদের পিছনে করা শুদ্ধ হবে না সুতরাং এদেরকে ইমানের পক্ষে রাখার কোনো সুযোগ নেই ইমানদার আছে এটা ইমান আছে তাদের এটা বলার কোনো সুযোগ নাই। তাহলে আমরা বুঝতে পারি যে এই জাতীয় যারাই মনে করবে যে আল্লাহ তালা ছাড়া অন্য কেউ গায়ব জানে তারা প্রত্যেকে শিরকিলিপ্ত রয়েছে তার মধ্যে আমাদের অনেকেই বিশেষ করে সুনিম সুন্জামাতের মধ্যে যারা সুহিবাদী যারা তাদের অনেকেই আবার দেখবেন যে কেউ কেউ বিশ্বাস করে থাকে তাদের পিছব গায়ব জানে অথবা গাছুল আজম গায়ব জানে অথবা আব্দুল কাদের ইরানি গায়ব জানে অথবা চিস্তি শাহ সাহিন চিস্তি সঞ্জাহ রহমতুল্লাহ আলী তিনি গায়ব জানান অথবা এরা আসলে আল্লাহ বান্ধা ছিলেন কিন্তু এদেরকে এরা করতে করতে এদেরকে নিয়ে তারা বাড়াবাড়ি এই জন্য তারা কবর কাছে কান্না কান্নাকাটি করে মনে করে তারা তো জানতেছে কান্নাকাটি করে এবং তার মনে করতে তারা তো আমার খবর জানতেছে না অজুবিল এই জাতীয় কিছু যদি মনে করে থাকে এদের ইমান হারা হয়ে যাবে শিরস্থায়ী জাহা হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত বিশ্বাস করা যে গায়ব একমাত্র আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ কাছে গায়ব আর কেউ গায়ব জানে না যদি কেউ গায়ব জানার দাবি করে থাকে সে তো আর কেউ যদি মনে করেন অন্য কেউ গায়ব জানে সে বিশ্বাস করে নিজে বিশ্বাস করে না কিন্তু কেউ অন্য কারো সম্পর ধারণা করে থাকে সঙ্গে সঙ্গে সে মুর্শিক হয়ে যাবে হারা হয়ে যাবে এজন্য জন্য মালিক একমাত্র আল্লাহ এটা স্বীকৃতি ব্যক্তি মনে করবে গায়েব অন্য কেউ জানে আল্লাহ তালার গুণের সাথে সে শরীর করল আল্লাহ তালার গুণের সাথে শরিক করল সেই গুণটি হচ্ছে আল্লাহ গায়েবের মালিক তিনি আর কেউ এই গায়বের মালিক নন এই গায়বের মালিক আর কেউ নন এজন্য আমাদের ইমাম বলছেন দেখেন তিনি বলছেন যে কোন কাহিনকে আমরা সত্য বলে বিশ্বাস করি না ওলাফান এবং কোন গণ নয় এবং কোন যারা ভবিষ্যৎ প্রবক্তা কেও নয় অথবা এমন কাউকেও আমরা স্বীকার করি না যারা এমন কিছু দাবি করবে যা কোরআন বিরোধী গণক দাবি করে একটা গাইব গায়েবের বিষয় সম্পর্কে বলে যে তোমার এই হবে তো এই হবে অথবা তুমি এই হয়েছিল এই হয়েছিল এটা গাইবের বিষয় গায়েব বিষয়ে গণক জানার কথা না সে মিথ্যা কথা বলে এর অর্থ হচ্ছে সে আল্লাহর সাথে শরিক করতেছে আবার আরাফ যারা যারা এরকম ভবিষ্যৎ প্রবক্তা ভবিষ্যৎ প্রবক্তা আমি জানছি তোমার এই তারাও যারা এই দাবি করবে কোরআন দাবি করবে তারাও আল্লাহ তালা সাথে এলমের দাবি করবে তারা সবাই সিঁড়কি লিপ্ত রয়েছে আমাদের ইমাম এদিকে ইঙ্গিত করেছেন পুরোপুরি তিনি উল্লেখ করেছেন এর কারণ হচ্ছে রসুল্লাহ আসলাম হাদিস এসেছে তিনি বলেছেন কেউ যদি কোনো কাহিনী গণকের কাছে যায় এবং কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে তার চল্লিশ দিনের এবার কবুল হবে না চল্লিশ দিনে তার এবার কবুল হবে না আর যদি বিশ্বাস করে রসুল্লাহলাম যদি কেউ এরকম বিশ্বাস করে তাহলে সে তার রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে রসুল্লাহামকে নাজিল যা নাজিল হয়েছে রসুল্লাহলামের কাছে সেটা হচ্ছে কি কোরআনকারী তার সাথে সে তার সাথে কুফুরি করল অর্থাৎ শিরি করল সে এবং কুফুরি করল কারণ হচ্ছে এই জন্য হাদিসে প্রথমে জিজ্ঞাসা করতে নিষেধ করা হয়েছে দ্বিতীয় হচ্ছে জিজ্ঞাসা করার পরে বিশ্বাস করলে তার ইমান চলে যায় বলে দিয়েছে সারকান মুসিদ হয়ে গেছে সেই হিসাবে আমরা বলি যে আল্লাহ তালা ইউজর আল্লাহ এই জাতীয় জায়গাতে অনেকে সিড়ি করে থাকে যারা গণকের কাছে যায় যারা কোনো পীরের কাছে জানার করে থাকে তাদের কাছে বানত দিয়ে টিয়া ফাঁকি দিয়ে তারা ভাগ্য পরীক্ষা করতেছে অথবা যারা ইয়া দেখে এই রাশি দেখে এরা প্রত্যেকেই এই জাতীয় সিঁড়কি লিপ্ত রয়েছে এই জন্য রাশি ফল বা রাশি মহাজাতক বা এদের পিছিয়ে পিছিয়ে হাঁটা বা এদের কাছে জিজ্ঞাসা করা প্রত্যেকটি জিনিস ইমান হারানোর একটি মাধ্যম এগুলো আল্লাহ তার রবি হতে সরাসরি শিরিক করা অনুরূপভাবে এই জাতীয় শিল্পী লিপ্ত রয়েছে ওই সমস্ত লোকগুলো যারা মনে করে থাকে যে কবর থেকে অনেকেই তাদের সম্পর্কে জানতে চায় ওই জাতীয় শিল্পী লিপ্ত রয়েছে এই জাতীয় শিল্পী হচ্ছে শিল্পীপুট আল্লা তালার তৃতীয় যে গুণটি যে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাল আল্লাহ তাল যে তিনি হচ্ছেন শরীয়ত প্রবক্ত আল্লাহ তালা এবং দুনিয়াতে কোন বিধান চলবে আল্লাহতালা সেটা দিয়ে দিয়েছেন কোরআনকারী আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহ খালকুয়াল আমরু সাবধান সৃষ্টি যার জীবন বিধানতার সৃষ্টিজার যার বিধান তার সৃষ্টিজার যার সরিয়তার সৃষ্টি যার হুকুমতার চলবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ খালকুয়াল আমরু सृष्टि जर विधान तरह चलूरण विधान अल्लाह तलाधान सरियत दीब्ला मन हो दुनिया दया प्रवक्ता दबी আল্লা তাল শরীয়ত আল্লাহ হুকুমের সাথে শরীর করল সে কোন ব্যক্তি হতে পারে রাষ্ট্র হতে পারে পার্লামেন্ট হতে পারে অথবা কোনো এরকম আল্লাহ বিপরীতে অন্য কোন আল্লাহ আল্লাহ তালার বিধান বিরোধী কোনো শরিয়ত তারা প্রবর্তন করে তখন বুঝতে হবে সে আল্লাহ তালা জায়গা দাঁড় করিয়েছে আল্লাহ তালা তিনি যে হাকাম আল্লাহ রসুল্লাহ আসসালাম বলেছেন ইন আল্লাহ ইনাল্লাহ হাকম হুকুম বিচারক এবং বিচারের মালিক তিনি তার কাছে যে সে সমস্ত জায়গায় যেমন আল্লাহ তালা বলেছেন ছেলেকে মেয়েকে দিতে হবে মেয়ে দুই ভাগে অংশ আর মেয়েকে দিতে হবে এক ছেলে অর্ধেক দিতে হবে এটা আল্লাহ বিধান এটা যদি পরিবর্তন করে সেটাও সে আল্লাহ বিধানকে পরিবর্তন করল সুতরাং আল্লাহ তালা যে সমস্ত নির্ধারিত বিধান রয়েছে সেগুলি যারা পরিবর্তন করবে তারা সরাসরি আল্লাহ তাল হুকুমের সাথে শির্কিলিপ্ত রয়েছে এই জাতীয় বিধানের শিরকিলিপ্ত বহু মানুষ রয়েছে অথচ আমরা সেটা কল্পনা করি না এবং আমরা ধারণাও করি না যে এরা রয়েছে এরা মুশ্রিক সরাসরি আল্লাহ করেছে কারণ বিধান দেওয়ার মালিক রব আমরা বলেছিলাম উপর থেকে সেটা আসে বিধান আসে উপর থেকে অর্থাৎ আল্লাহ আসর উপর থেকে সে বিধান করেন ইতে বলে আল্লাহ থেকে বিধানগুলি নাজিল হয় এবং আল্লাহ তাল কাছে আমলগুলি উত্থিত হয় বিধান নাজিল সেটা আমল করলে আল্লাহ তাল কাছে সেটা উত্থিত হয় অর্থাৎ আল্লাহ তালার থেকে আমল আসে আর আমরা আমল যে আবাদত করি সেটা উত্থীত হয় তো আমাদের আবাদত তার পক্ষ থেকে নির্দেশ শরীয়ত তার পক্ষ থেকে আসে এটা আমরা আগেও আলোচনা করেছিলাম সেই হিসেবে দুনিয়াতে বহু মানুষ আছে যারা এই জাতীয় শীতকে রয়েছে এই বিষয়গুলো আমরা সংক্ষেপে এর বেশি আলোচনা করতে পারব না তো এলাকার রুবিয়তের সিরিককারী আমরা পাইলাম যে দুইটি শ্রেণী রয়েছে মৌলিকভাবে একটি হচ্ছে আল্লাহ তালার তাঁতিল যারা আল্লাহ তালাকে আল্লাহ তালাকে তার সৃষ্টি শূন্য মনে করে সৃষ্টিকে স্রষ্টা শূন্য মনে করে এদের তিন ভাগের বিভক্ত আমরা বলেছি আবার আল্লাহ অংশ হচ্ছে আল্লাহ রবি হচ্ছে যারা আল্লাহ নিয়ে আসে সেটা আমরা আলোচনা করেছি আল্লাহ নাম এবং গুণের মধ্যে যারা শিরিক করে সেটা আমরা আলোচনা করেছি যে তিন আল্লাহ তালার মৌলিক গুণ তিনটি সেখানে অনেকে শিরিক করে থাকে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এখন আমরা আলোচনা করবো আল্লাহ তালা আল্লাহ তালার এবাদত্তে কারা শিরিক করে থাকে আল্লাহ তালার এবাদত শিকা করা এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ তালার নির্দেশনা যখন আসছে সেখানে সেই নির্দেশনা পালন করতে গিয়ে আমরা মনে করছি সাব্যস্ত করছে আল্লাহ তালাই আমাদের রব আমরা স্বীকার করছি যে আল্লাহ তালের নাম এবং গুরু স্বীকার করি আমরা স্বীকার করি যে আল্লাহ তালার ফরালগুলি তারই আর কেউ করতে পারে না পৃথিবীতে তাঁরই কর্মকাণ্ড চলে তিনি যা করেন তিনি যা বানিয়েছেন তিনি যা করেছেন সেটাই শুধুমাত্র আছে আর কোনো কিছু কেউ তৈরি করতে পারেনি সেটা আমরা বলে থাকি এটা স্বীকার করার পর যখন আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য আবাদত করবো তার নির্দেশনা মেনে তখন আমরা অনেকেই আল্লাহ তালার সাথে এটাকে বলা হয় সিরকিল কর্মকাণ্ডে আল্লাহাদ করে থাকি সেটাই হচ্ছে থাকে অথচ আল্লাহ বলে মারিয়ে গাই তা রাখতে হুয়া সীরকাহ আমি অংশীদার অংশগ্রহণ করা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বিমুক্ত আমি কোন অংশীদার গ্রহণ করি না যে কোনো আমল করতে হবে পরিপূর্ণ তার জন্যই করতে হবে অংশ দিলে আল্লাহ তালা গ্রহণ করেন না এজন্যবাদ করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে তার জন্যই করতে হবে কোন অংশ অন্য কারোর জন্য দেওয়া যাবে না অবাদ করা সম্পূর্ণ আল্লাহর জন্য করতে হবে এটা আমার এখলাস ফিলাই বাধা এটা আল্লাহ তালা জান আমাদের এবাদের মধ্যে একখাস থাকতে হবে আর মতাবাদ থাকতে হবে রসোলা অনুসরণ করে সে এবাদ করতে হবে এর জন্য কিতাব নাজিল করেছেন এর জন্য আল্লাহ তালা যুদ্ধ অনুমোদন করেছেন এর জন্য ভাই ভাইয়ের শত্রু হয়েছে এই জন্য পিতা পুত্রের শত্রু হয়েছে কারণ এইটার কারণে রসুল্লা সাল্লাম যুদ্ধ করেছেন আরবরা কিন্তু আল্লাহ রব কিন্তু তাদের সমস্যা ছিল একমাত্র আল্লাহর করত না তারা এর সাথে অন্য কাউকেও শরিক করতো এটাই আল্লাহ তালা গ্রহণ করেন কোরআন করিম আল্লাহ তালা বলেছেন এই জন্য ওমায়ু মুহুন তাদের অনেকেই আল্লাহ ইমান আনে তবে তারা শিরিক মিশ্রিত ইমান আনে এই জন্য এই জায়গাতে তাহিদুল্লাহ এবাদ এবাহতের ক্ষেত্রে শিরিকটা আমাদের সমাজে প্রকট দেখা দেয় এটা অনেকেই ধারণা করতে পারেন কিভাবে হয় কারণ এবাদত যত প্রকার আছে সিরি তত প্রকার রয়েছে আমরা আলোচনা আগে বলেছিলাম যে আবাদতের তিনটি অংশ রয়েছে যে আবাদত হয় কখনো কখনো মুখ দিয়ে কখনো কখনো হাত দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কখনো কখনো অন্তর দিয়ে শুধু অন্তর দিয়ে হয় যেমন আল্লাহ তাল্লাহকে ভয় করা আল্লাহ তাওকুল করা আল্লাহবা আল্লাহ আল্লাহর ভর্তাক্কুল করলাম সাথে সাথে বিশ্বামীর ভর্তা আকুল করলাম বা এই যন্ত্রের উপর তাকুল করলাম অথবা অমুকের অমুক অলির ভর্তাকুল করলাম অথবা অমুক নেতার ভর্তা আকুল করলাম ভরসা করলাম এই জাতীয় যারা ভরসা অন্য কারো উপরে করবে তারা আল্লাহ তালার আবাদতে এবার তো তারা শিরিপ করতেছে কারণ মনের আল্লাহ একমাত্র হবে আল্লাহ আল্লাহাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর আল্লাহর উপর আকারও হতে পারে না অনুভব ভয় যে ভয়টি কোরআনে করিমে আল্লাহ তাল্লাহ বলেছেন কোরআন যে ওলাই খাফুন তারা আল্লাহ কাউকে ভয় করে না দুনিয়ার স্বাভাবিক ভয় উদ্দেশ্য বলে বাঘকে ভয় করে অনেকে সাপে ভয় করে সেটা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এমন ভয় যে ভয় আল্লাহ তালার জন্য হওয়া উচিত সেটা যদি দুনিয়ার কাউকে করে আল্লাহ সিরকি লিপ্ত হওয়া আশা করা সবাই আশা করতে পারে একটা আমি আশাটা করি যে আমার কাজটা হবে কিন্তু এই এই পরিপূর্ণ আশা একমাত্র আল্লাহ তালার জন্য হতে পারে আর কার জন্য এই আশা থাকতে পারে আল্লাহ তালার কাছে আশা করতে হবে মানুষের অন্য কারোর কাছে আশা করার অর্থ হচ্ছে সে এই জায়গাতে আল্লাহ তালাতে শিরিপ করতেছে ভালোবাসা আল্লাহকে এবং সেটা আল্লাহ সিরিকে লিপতে সে আল্লাহ তালতে শিরিক হয়ে যাবে এবং সেটা আলাতে হবে না অনুরূপ ভাবে মানুষের যেমন অন্তর দিয়ে বিভিন্ন এবাদত হয় কিছু কিছু অ্যাবাদত হয় মুখ দিয়ে কিছু কিছু মুখ দিয়ে যেমন আপনি ডাক আল্লাহ তালাকে সাথে সাথে আবার অলিকেও ডাকলেন তাহলে সিরিক হয়ে গেল এটা গ্রহণযোগ্য হবে না আমরা এটাই করে থাকি আমাদের অনেকেই আপনার যখন বিপদে পড়েন একমাত্র আল্লাহকেই ডাকবেন আপনার দরকার আল্লাহকে আপনার যখন কোন অভাব পূরণ দরকার হয় আল্লাহকে ডাকবেন আপনার জন্য কোনো কিছু পেতে চান আল্লাহকেই ডাকবেন আল্লাহ তালা তাঁকে ডাকার জন্যই বলেছেন আল্লাহ তালা বলেছেন ওদু নিয়াস্তাজিবরকম আমার ডাকো আমি তোমার আমাদের তোমার এবারে আমি সাড়া দেব আর তোমাদের ডাকে আমি সাড়া দেব কিন্তু আমরা তাকে না ডেকে অথবা তাকে ডেকে তার সাথে অন্য কাউকেও ডাকি অথবা মনে করি তিনি সুপারিশ যারা করে থাকে প্রত্যেকে সিঁড়ি আমাদের থাকে আমরা কোন কাজ করি যে এই কাজটা করলাম আল্লাহর জন্য কিন্তু কর্ম অ্যাবাদত সলা জাকাত সম হজ অথবা এই জাতীয় অবাদগুলি আমরা করে থাকি আমরা সাধারণত আমাদের হাত পা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ করে থাকি এগুলিও কখনো কখনো হয়ে থাকে অন্য কারোর হয়ে যায় যেমন জবে করি আল্লাহর জন্য উদ্দেশ্য কিন্তু মনে মনে আছে যে এই কবরাল খুশি হবে অথবা মানত করে কবরালার জন্য সেটাও শিল্প লিপ্ত হয়ে যাবে কারণ এগুলিও আবাদত এগুলি অঙ্গপত্যঙ্গের এবং এগুলি সম্পদের আবাদত এই জাতীয় শিল্পের মধ্যে অনেক লিপ্ত রয়েছে এগুলি সবই হচ্ছে এই জাতীয় যত শিল্প সবগুলি বড় শিল্প এবং এগুলির কারণে ইমান হারা হয়ে যাবে এবং স্থায়ীভাবে জাহার নামে তার স্থান হয়ে যাবে এই জন্য এই জাতীয় শিরকে আমাদের মুক্ত থাকতে হবে আমাদের দ্বিতীয় শির্ক হচ্ছে দ্বিতীয় এই বিষয়ে দ্বিতীয় শির্ক হচ্ছে যেটাকে বলা হয় শিল্পের আশাগর শিরকি আকবর দ্বিতীয় স্তরে রয়েছে সেটা তার কারণে ই স্থিরস্থায়ী যাহানামি না হলেও সে সমস্ত কবিরা গুণা সেটা বড় গুণ হিসেবে বিবেচিত এই বিষয়টা আমরা পরবর্তী পর্বে যেকোন সময় আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওসসালাম আলাইকুম ওরমতুল্লাহি